মারওয়ান ইবনু হাকাম রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন একদা জাইদ ইবনু সাবিত রজিয়াল্লাহ আলাহ আমাকে বললেন কি ব্যাপার মাগরিবের সালাতে তুমি যে কেবল ছোট ছোট সুরা তেলওয়াত করো অথচ আমি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে দুটি দীর্ঘ দীর্ঘসুরার মধ্যে অধিকতর দীর্ঘটি পাঠ করতে শুনেছি